বাংলা মানবতা সমাধান দর্শক শ্রোতা মন্ডলী ইতিমধ্যে আমরা বিদায় তফের কথাও আমরা অনেকটাই বলে ফেলেছি কিভাবে বিদায় তফ করবেন এ পর্যায় আমরা बाकी जे किस अंश रही हज संक्रांत आज के पूरण चे, करार चेष्टा करब आलोचन आज के आमंत्रित ओलाम जो रेन तर परिचय दीची हमारे डान पास डर मुसलहुद्दीन और सामने रेन यूसु आब्दुल मजिदार पशे एकान रही शेख अमर उल्ला मदानी पीरू हबी मुहम्मद रसल्लासल्लम हज़े के बला हतो विदाय हज विदाय हज अर्थ हलो जारे और हज करें नाई जीवन चार उमरा करज करजटा के विदाय हज ये हज थाय फिर ग्रशी दिन बेचे छेपर कई दुनिया के विदाय नहींजन के बला है विदाय हज यदायजर जो भाषणता स्पेशलिटी एर मध्य अनेक दिखना रही विशेषकर नारी নারীদের অধিকার প্রতিষ্ঠার মারামারিকে হারাম করে দেওয়ার জন্য অনেকগুলি এবং তাৎপর্য নিয়ে আলোচনা করার জন্য শেখ ইসরুফ আবদুল মজিদের কাছে আবেদন জানাবো এই বিষয়টা আমাদেরকে একটু সংক্ষেপে বুঝিয়ে বলবেন রসুল করিম সাল্লাম দশম হিসেবে তিনি হজ পালন করেন লক্ষাধিক সাহাবায় বলতেন যে জামার হয়তো আগামীতে আর হজ করার নাও আসতে পারে তিনি যেন বিদায়ের ইঙ্গিত দিয়ে যাচ্ছিলেন কথার ফাঁকে ফাঁকে তোমরা ভালো করে হজের আমার কাছ থেকে জেনে নাও তোরা যে নাজেল হয়েছিল মক্কা বিজয়ের সময় সেই সময় সাহাবাইকারিমের বিদায় এসেছে এই কথা বলেছেন খুজু আন্নি মানাসি কাকুম আর তাই আমরা দেখতে পাই খুজু আন্নি মানসিক বিস্তারিত ভাবে জেনে নাও কারণ হতে আমি আগামীতে তোমাদের সঙ্গে নাও থাকতে পারি আর বাস্তবে তাই হয়েছে বলেছেন যে পৃথিবীতে তারপরে তিনি বিদায় নিয়েছেন বাবা যখন মনে করেন যে আমার এটাই সন্তানের সঙ্গে শেষ সাক্ষাৎ তখন যে বাবা তার জীবনের অভিজ্ঞতার সার সংক্ষেপ ছেলেকে বলেন এবং শেষ শিক্ষা ছেলেদেরকে ঠিক তেমনি আমাদের প্রিয় হাবি জীবনের ভেতরে নিরাপত্তার কথা তিনি ঘোষণা করেছেন এবং তার গুরুত্ব আরোপ করে তিনি সবাই আমরা যারা ছিলেন তারা বললেন আমরা তো জানি এটা কোন শহর এটা কোন দিবস কোন মাস তারপর মনে হয় যেন নাম পরিবর্তন করার জন্য কি প্রশ্ন করতেছেন অন্য কোনো নাম দেবেন কিনা আজকে করেছিলেন গুরুত্ব বুঝাবার জন্য হারাম আলাই হারাম হারাম বা আজকে গুরুত্বপূর্ণ এই নগর এই শহর এবং এই মাস এই দিবসের যেরকম সম্মান রয়েছে তোমাদের যান এবং মাল এবং তোমাদের কারো সম্মান আঘাত না করে কারো প্রাণে আঘাত না করে কারো সম্পদে আঘাত না করে এবং এ পর্যায়ে করে তুলে ধরেন যে কোন ভাইয়ের কোন সম্পদিদ তোমার ভক্ষণ করা তার অনুমতি ছাড়া তার সন্তুষ্টি ছাড়া কোনো ভাবেই তোমার সাল্লা সাল্লাম মানুষে মানুষের ভেদাভেদ নেই মানুষের মানুষের বর্ণে বর্ণে গোত্রে গোত্রেরব যে আরব অনারবের যে পার্থক্য এটাকে সম্পূর্ণরূপে অপনোদন করে দিলেন لا فضل لعربي على عجمي ولا لأحمر على أسود إلا بالتقوة التقوة هنا إننا أكرمك أكرمكم عند الله أتقاكم غورانغي وطبا كرشنانغي وطبا شتانغو وطبا إذنر بورني بورني جتري جتري جتري جتري كونو پرتك كوني لا ينظر الله إلى صوركم ولا, ولا إلى صوركم كل لكم من آدم সুদ কে হারাম করে দিলেন নারীদের ব্যাপারটা নারীদের ব্যাপারে রসুল অত্যন্ত জোরালো ভাই বল ভালো ব্যবহার করার জন্য তোমরা আমার উপদেশ গ্রহণ করো তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবেস্তাহিম্লা তাদেরকে তোমরা যে গ্রহণ করেছ আল্লাহর পক্ষ থেকে এটা আমান এবং তাদেরকে তুমি হালাল হিসাবে তোমরা গ্রহণ করেছ সেটা আল্লাহর কালেমার এবং আল্লাহর পক্ষ থেকে হুকুম এবং আল্লাহর নির্দেশই আল্লাহ পাকের সঙ্গে অঙ্গীকার আবদ্ধই তোমরা নারীদের সঙ্গে আল্লাপা করান তারা দুর্বল আল্লাহ নবী এখানে বাস্তব হারন বেশ করেছেন সুদ হারাম করম কিন্তু হারামটা শুরু আমার বংশ থেকে জি আব্বাস আব্দুল্লা আমার চাচার সুদ সর্বপ্রথম মৌকুব করে দুনিয়ার নেতারা শুধু বক্তৃতা করেন ভাষণ দেন দৃষ্টান্ত স্থাপন করেন না নিজেরা বাঁচেন ক্ষমা করেন যত পথ থাকেন অপর কিছু ধরেন এবং অত্যাচার করেন আল্লাহ নবী তা করেন নাই কথা আছে যে মানুষের ভাষণ দিয়ে মানুষের বাহ্যিক জয় করা যেতে পারলেও মানুষের অন্তর জয় করার জন্য এক অনুপম দৃষ্টান্ত এবং এক উদাহরণ কায়ম না করা আদর্শ প্রতিষ্ঠা প্রতিষ্ঠা ছাড়া কখনোই সম্ভব কিন্তু শ্রদ্ধা করে না তাদেরকে বিশ্বাসও আমরা করতে পারি না কেন বাস্তব জীবনে তাদের প্রয়োগ নেই কিন্তু আল্লাহ নবীকে আমরা অন্তরের অন্তঃস্থ শ্রদ্ধা করি যেহেতু নিজে বাস্তবায়ন করেছেন আর বড় ইতিহাস বড় ত্যাগ ছাড়া বড় নেতৃত্ব পাওয়া যায় না সমস্ত জাতির জন্য এক মডেল কায়ে বললেন হাসানা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় গোটা হাদিস রেখে গেলাম এই দুইটা যদি ধরে থাকো পথ পাবে সম্মানের সাথে থাকবে ইজ্জতের সাথে থাকবে নিজেরা মাথা উঁচু করে থাকবে পৃথিবীতে আর যদি ছেড়ে দাও সে জায়গায় সহায়তা আমাদের হয়তো আলোচনা নাই। যখন আরাফার বের হয়ে কিন্তু এই কোরআনার যে পরিপূর্ণ সেখানে অন্য যে আইডিওলজি যে আদর্শ যে বিষয় যেটাই ঢুকাবেন মন্দ টা ঢুকবে ভালোটা পরে যাবে আর শেয়া বললেন আছো যারা অনুপস্থিত তোমরা যেহেতু প্রতিনিধি সারা প্রান্তরে সকলকে আমরা জানবো হজ যখন আমরা এহেরাম বাঁধি এই সময় কিছু ভুল ত্রুটি লক্ষ্য করা যায় সে সময়ের ভুল ত্রুটি আমাদের কিছু বলবেন এহেরাম করতে হবে আমাদের মেকাত থেকে মেকাতের ভেতরে চলে এসেছে এটা কিন্তু বড় দম জি ওট গরু ছাগল ইত্যাদি একটি অজেব ত্যাগ করেছে অজেব ত্যাগ করেছেন দুই ছোট ছোট ফুল যেগুলো চুল ছেড়ে ফেলেছে আতর লাগিয়ে ফেলেছে মাথা ঢেকে ফেলেছে এগুলার জন্য হলো ছোট ফেদিয়া জি মুসিনের মধ্যে বিশেষ করে দেখা যায় যে এহরাম সময় এহরামের যে গোসল টসল বা পরিষ্কার সময় মা যে সমস্যার কারণে অনেক সময় তারা এহেরাম না মনে করেন আল্লাহ কান্না কাটেন কি আছে আল্লাহ নবী কত ভালোবেসে আদর করে বললেন এটা তো পাক তার আদম সন্তান সবই করো খালি খাবার হবে কিন্তু স্বামী স্ত্রীর তাহলে কিন্তু তাকে বড় দম দিতে হবে আর কি বড় দম দিতে হবে এবং পরবর্তী বছরে হজ পরি স্বামী স্ত্রী দুইজনেই দুইজনেই স্বেচ্ছায় সজ্ঞানে করে থাকলে দুইজনকেই করতে হবে দর্শক শ্রোতা ছোট্ট বিরতির পরে আবার বিদ্যে কোরআন এর বিদ্যা হচ্ছে মূল বিদ্যা ইসলামের অপর নাম হলো জানা আর এর বিরোধী নিয়ম নীতির নাম হলো জাহেলিয়াত জানা নিশ্চয় শিক্ষিত মানুষই আল্লাহকে ভয় করে যে বিদ্যা না, হক সত্য মিথ্যা বুঝে না সেটা মূলত বিদ্যা নয় যে বিদ্যা আল্লাহর সত্তাকে খুঁজে বের করতে পারে যে বিদ্যায় জাহান নামকে ভয় করতে পারে মূলত সেটাই বিদ্যা। আসুন জ্ঞান বাংলায়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 মহান চরিত্র দিয়ে ইন্নাকা আলা খুলুকিন আযীম মুহাম্মদ হন সবচেয়ে মহৎ এবং মহান চরিত্রের অধিকারী জান্নাত জামার রাস্তা দিয়ে তোমরা সবাই মিলে ঈমান আনো আল্লাহর প্রতি তার রাসূলের প্রতি সাহাবায়েুল্লাহ রাসূল সাল্লাল্লাহু মহান আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আল্লাহকে সমস্ত বিশ্বের জন্য ছোট্ট বিরতির পরে আবারও আপনার কাছে ফিরে এসেছি সঙ্গে আমাদের রয়েছে আমাদের মেহমানগন আসুন বাকি অংশটুকু আমরা জেনে নিজের কেন্দ্র করে আমাদের কিছু বিক্ষিপ্ত এবং অনুরোধ জানাবো প্রথমে আমরা জানবো হজ যখন আমরা এহেরাম বাঁধি এই সময় কিছু ভুল ত্রুটি লক্ষ্য করা যায় সে সময় ভুল ত্রুটি আমাদের কিছু বলবেন এ করতে হবে আমাদের মেকাত থেকে মেকাতের ভেতরে চলে এসেছে আবার গিয়ে হয় করে এটা কিন্তু বড় দম জি ওট গরু ছাগল ইত্যাদি একটি অজেব ত্যাগ করেছেন অজেব ত্যাগ করেছেন দুই ছোট ছোট ফুল জাগলা চুল ছেড়ে ফেলেছে আতর লাগিয়ে ফেলেছে মাথা ঢেকে ফেলেছে এগুলার জন্য হলো ছোট ফেদিয়া জি বিশেষ করে দেখা যায় যে এহরাম সময় এহরামের যে গোসল টসল বা পরিষ্কার পরিচ্ছন্ন সময় মা যে বিশেষ সমস্যার কারণে তারা মনে করেন হয়ে গেছ কান্না শুরু করে দিলেন আল্লাহ নবী কান্না কাটেন কে আছে কথা বলল আল্লাহ আদম জি আল্লাহ নবী কত ভালোবেসে আদর করে বললেন এটা তো পাক তার আদম সন্তান সবই করো খালি করবে না সব করবে এখানে এটা মনে রাখতে হবে তাহলে কিন্তু তাকে বড় দম দিতে হবে আর কি বড় দম দিতে হবে এবং পরবর্তী বছরে হজ পরি স্বামী স্ত্রী যদি দুইজনেই দুইজনেই স্বেচ্ছায় সজ্ঞানে করে থাকলে তাহলে দুইজনকেই কিছু আপনার জানামতে বলবেন কি যা দেখেছেন বা শুনেছেন যেমন হয়তো ইস্তেবা করে না একটা সুন্দর ছেড়ে দেয় বা রামাল করে না বা রামাল করতে গিয়ে দোড়াদৌড়ি করতে আরেকজনকে ধাক্কা দিয়ে ফেলে বা অনেক সময় চুমু খেতে গিয়ে খেলাঠেলি করে ভিড়ের মধ্যে তহাফের সময় হজর আসোহাদ কে চুমু খাওয়ার জন্য তো সেক্ষেত্রে হজর আসোহাদ কে চুমু খাওয়ার জন্য তো ফজিলত আছে এবং সবাই চেষ্টা করে কিন্তু সেটা গিয়ে রীতিমতো যুদ্ধ করা মারামারি করা এটা তো অনেচিত যদি সুযোগ হয় কাউকে কষ্ট দেওয়া কষ্ট হবে এই তফের ক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় তফের পর যে দুই রেখা নামাজ পড়া আপনার ওই নামাজ পড়তে গিয়ে দেখা যায় যে মাকামা ইব্রাহিমের পিছনেই পড়তে হবে আমরা বলেছিলাম এর আগে যে কোনো জায়গায় পড়লে হয়ে যায় ভিড় থাকলে অনেক সময় যে ওখানে লম্বা দোয়া অনেকে শুরু করে দেন এটাও ঠিক না তো এখানে আমরা বলবো যে সংক্ষিপে নামাজ পড়ি বা যেকোনো জায়গায় নামাজ পড়লেই চলে ভিড় করা ঠিক হবে না এবং সাই করার ক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় সাফা থেকে মারুয়া এবং মারুয়া থেকে সফা আসলে পুরোটাকে একটা চক্কর মনে করে খাবার করে সব জায়গায় চুমা দেওয়া শুরু করে অনেক সময় কারা দেয় বা গেলাফকে চুমা দেওয়া বা স্পর্শ করে অনেকে টানা ঢুকলে তার সেই চক্করটাকে আসবে না এ ব্যাপারে কি মানে তফ এবং সাই ব্যাপারে আর কিছু আপনার অনেকে যেটা করে থাকেন আমি আরো যোগ করে দেব সেটা হলো এই রমন করে না যেটা পাঁচটা করার পরে এবার মনে হচ্ছে যেন চারটা হয়েছে শখের ভিতরে সন্দেহের মধ্যে সন্দেহের ভিতরে অনেক আমরা পড়ে যাই ক্ষেত্রে আমার মনে হয় যে সাতটা মতো আমরা আসি যে আরাফার ময়দানে ডিগুলি করে থাকেন আমরা আলোচনা হয়েছি যে আরাফাতে যাবারে রাহমাতে উঠা সেখানে ছবি ওঠা সেখানে গল্প করা এই যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে বাদত বাদ দিয়ে ঘোরাফেরা করা এগুলি সন্দেহ ভুল এটা আমরা খেলাব এবং সবচেয়ে যেটা ভুল বড় হয়ে থাকে সেটা সূর্যস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান না করা এভাবে মোজারাফাতে গিয়ে দেখা যায় যে অনেক সময় আরাফাতে নামাজ পড়ে বের হয় মাগরীব ঠিক না বরং নামাজ পড়বো আমরা মোজদারাফাতে গিয়ে এবং মোজারাফায় গিয়ে দেখা যায় আগে পাথর কুড়া নিয়ে ব্যস্ত হয়ে যায় এবং অনেকে পাথরগুলি ধোয়া নিয়ে ব্যস্ত হয়ে যায় নামাজ না পড়ে বরং প্রথম কাজ সেখানে গিয়ে নামাজ সালাত মাগরীব এবং এসা আবার অনেক সময় দেখা যায় যে ওই রাত্রি যেটা আমাদের শেখ বলেছিলেন শূন্যতল ঘুমিয়ে যাওয়া কিন্তু অনেকে না ঘুমিয়ে সেখানে এখানে আমি সংখ্যা বুঝি এভাবে তিনটা জিনিস একটা হলো ফিদিয়া একটা হলো হাদি একটা হলো দাম দাম হাদি হলো দামাত্ম এবং কেরান হজ করার ফলে যে পশু কুরবানি করতে হয় জি আর দাম হলো যদি কোনো অজেব্যা ছুটে ছুটে যায় তাহলে দাম বা কুরবানির মাধ্যমে পশু জবা করার মাধ্যমে সেটা পূর্ণ হবে আর মানে অবস্থায় যে এগুলি করে ফেলেন তাহলে তাকে হবে ফিদিয়া। এই ফিদিয়াটা হবে বড় ফিদিয়া যদি স্ত্রী সহাবস্থার মাধ্যমে আলোচনা হয়ে গেছে আর ছোটগুলি যদি ভুল কিছু ভুল আছে করলে যে তাতে ফিদিয়া নাই আর কিছু করলে ফিদিয়া আছে আর এই ফিদিয়াটা হবে ছয়জন মিষ্ক্রিনকে খানা খাওয়া অথবা তিনটা রোজা রাখা যদি তাহলে তার পরিমাণে আমরা শেষ করতে পারি গুলো যদি সূর্য ডোবার আগে বেরিয়ে পড়লো জি আর ফিরতে পারলো না জি তাহলে তার জন্য কি দিতে হবে বৃদ্ধও না এভাবে আরাফায় সূজ্যডুবা পর্যন্ত থাকা মুসদালাফায় রাতি যাপন করা মিনার রাতি যাপন করা তিন দিন এবং জামারাতের কঙ্কর নিক্ষেপ করা এরপর ছিল বিদায় তপ এরপরে চুল পাথর নিক্ষেপের ব্যাপারে কিছু কিন্তু এই জায়গায় সবচেয়ে বড় ভুল যেটা হয় আমাদের মোজদালা ভাই সালাত না করে পাথর কুড়ানো শুরু করে না আগে সালাত পাথর কুড়ানোর পরে ওখান থেকে কত হয় তার সাথে মজদার ফায় কঙ্কর গুলিকে ধোয়া এবং এই গুলিকে বড় আকারে নেওয়া আমি একবার দেখেছিলাম যে শৈতানকে যখন মারবে এই বড় বড় পাথর নিয়েছে পাথর মাটা কিন্তু একটা এবার এই জন্য আল্লাহ হকবার বলে মারতে হয়তীক একসঙ্গে মেরে দেয় সাতটা এক্ষেত্রে সুস্থ থাকার পরে অন্যকে যে পাথর মারার জন্য দায়িত্ব দেন এই ব্যাপারটা পাথর পড়া এটা ওয়াজিব রিমার জি এবং ওজর হলে পরে নাই আবাদ অন্যকে দিয়ে মারা যেত শিশু হলে বাড়ি তুমি সতেরো বার হজ করেছি এই জায়গায় বসে থাকবো আরো লক্ষ্য করেছি এক শ্রেণীর বড় লোক আছেন এক শ্রেণীর সরকারি হাজি আছেন কর্মকর্তা আছেন কেউ বলে না এগুলোকে হাজি আল্লাহর এসেছেন না সরকারের পয়সা নষ্ট করতে এসেছে আল্লাহর ধ্বনি দিতে না পারেন দয়া করে ওই শ্রেণীর লোক দেশের পয়সা নিজের পয়সা বা সরকারের পয়সা নষ্ট করে হজে আসতে যাবেন না কেন হজের প্রসঙ্গে আল্লাহ বলেছেন আল্লাহ আল্লা বেশি বেশি রক্ত প্রভাবিত করে দুইটা দিয়ে দিচ্ছি কেন যদি আমার মোটামুটি হয়ে যায় সম্ভাবনা তাহলে এটা তার ক্ষতিপূরণ হিসাবে কাজ করবে প্রিয় শ্রোতা মন্ডলী আমাদের সময় এসে শেষ প্রান্তে হজের অনেক ভুল ভ্রান্তি রয়েছে মুক্ত থেকে সুন্দর ভাবে পরিপূর্ণ ভাবে শর্তগুলি সেটা আমরা খেয়াল রাখবো আসুন এই হজের মাধ্যমে আমরা দোয়া করি আমাদেরকে পাপ এবং আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ ওবার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 बुझी एनुसरण करी पेश जेवी मानवत समाज